নবম খণ্ড ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালী মন্দিরে প্রথম পরিচ্ছেদ পণ্ডিত ও সাধুর প্রভেদ কলিযুগে নারদীয় ভক্তি আজ বুধবার ভাদ্রমাসের কৃষ্ণা দশমী তিথি ছাব্বিশে সেপ্টেম্বর আঠেরোশো খ্রিস্টাব্দ বুধবারে ভক্ত সমাগম কম কেননা সকলেরই কাজকর্ম আছে ভক্তেরা প্রায় রবিবারে অবসর হইলে ঠাকুরকে দর্শন করিতে আসেন মাস্টার বেলা দেড়টার সময় ছুটি পাই আছেন, তিনটার সময় দক্ষিণেশ্বরে কালী মন্দিরে ঠাকুরের কাছে আসিয়া উপস্থিত এ সময় রাখাল লাটু ঠাকুরের কাছে প্রায় থাকেন আজ দুই ঘণ্টা পূর্বে কিশোরী আসিয়াছেন ঘরের ভিতর ঠাকুর ছোট খাটটির উপর বসিয়া আছেন মাস্টার আসিয়া ভূমিষ্ট হইয়া প্রণাম করিলেন ঠাকুর কুশল জিজ্ঞাসা করিয়া নরেন্দ্রের কথা পারিলেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি হ্যাঁ গা নরেন্দ্রের সঙ্গে দেখা হয়েছিল সহাস্যে নরেন্দ্র বলেছে উনি এখনও কালীঘরে যান যখন ঠিক হয়ে যাবে তখন আর কালীঘরে যাবেন না এখানে মাঝে মাঝে আসে বলে বাড়ির লোকেরা বড় বেজার সেদিন এখানে এসেছিল গাড়ি করে সুরেন্দ্র গাড়ি ভাড়া দিচ্ছিল তাই নরেন্দ্রের পিসি সুরেন্দ্রের বাড়ি গিয়ে ঝগড়া করতে গিছিল ঠাকুর নরেন্দ্রের কথা কহিতে কহিতে গাত্রোত্থান করিলেন কথা কহিতে কহিতে উত্তরপূর্ব বারান্দায় গিয়া দাঁড়াইলেন সেখানে হাজরা কিশোরী রাখালাদি ভক্তেরা আছেন অপরাহ্ন হইয়াছে শ্রীরামকৃষ্ণ হ্যাঁ গা তুমি আজে বড় এলে স্কুল নাই মাস্টার আজ দেড়টার সময় ছুটি হয়েছিল শ্রীরামকৃষ্ণ কেন এত সকাল মাস্টার বিদ্যাসাগর স্কুল দেখতে এসেছিলেন স্কুল বিদ্যাসাগরের তাই তিনি এলে ছেলেদের আনন্দ করবার জন্য ছুটি দেওয়া হয় শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগর সত্য কথা কয় না কেন সত্য বচন পরস্ত্রী মাতৃ সমান এইসে হরি না মিলে তুলসি ঝুট জবান সত্যতে থাকলে তবে ভগবানকে পাওয়া যায় বিদ্যাসাগর সেদিন বললে এখানে আসবে কিন্তু এলো না পণ্ডিত আর সাধু অনেক তফাত শুধু পণ্ডিত যে তার কামিনী কাঞ্চনে মন আছে সাধুর মন হরি পাদপদ্যে পণ্ডিত বলে এক আর করে এক সাধুর কথা ছেড়ে দাও যাদের হরিপাদপদ্যে মন তাদের কাজ কথা সব আলাদা কাশিতে নানকপন্থী ছোকরা সাধু দেখেছিলাম তার উমের তোমার মতো আমায় বলতো প্রেমী সাধু কাশিতে তাদের মঠ আছে একদিন আমায় সেখানে নিমন্ত্রণ করে নিয়ে গেল মহন্তকে দেখলুম যেন একটি ঘিন্নি তাকে জিজ্ঞাসা করলুম উপায় কি সে বললে কলিযুগে নারদীয় ভক্তি পাঠ করছিল পাঠ শেষ বলতে লাগল জলে বিষ্ণু স্থলে বিষ্ণু বিষ্ণু পর্বত মস্তকে সর্বম বিষ্ণুময়ং জগৎ সব শেষে বললে শান্তি শান্তি প্রশান্তি একদিন গীতা পাঠ করলে তা এমনি আট বিষয়ী লোকের দিকে চেয়ে পড়বে না আমার দিকে চেয়ে পড়লে সে সেজবাবু ছিল সেজবাবুর দিকে পিছন ফিরে পড়তে লাগলো সেই নানকপন্থী সাধুটি বলেছিল উপায় নারদীয় ভক্তি মাস্টার ও সাধুরা কি বেদান্তবাদী নয় শ্রীরামকৃষ্ণ হ্যাঁ ওরা বেদান্তবাদী কিন্তু ভক্তিমার্গও মানে কি জান এখন কলিযুগে যুগে বেদমত চলে না একজন বলেছিল গায়ত্রীর পুরস্চরণ করব আমি বললুম কেন কলিতে তন্ত্রোক্তমত তন্ত্রমতে কি পুরস্চরণ হয় না বৈদিক কর্ম বড় কঠিন তাতে আবার দাসত্ব এমনি আছে যে ১২ বছর না কত ওই রকম দাসত্ব করলে তাই হয়ে যায় যাদের অতদিন দাসত্ব করলে তাদের সত্তা হয়ে যায় তাদের রজ তম গুণ জীবহিংসা বিলাস এইসব এসে পড়ে তাদের সেবা করতে করতে শুধু দাসত্ব নয় আবার পেনশান খায় একটি বেদান্তবাদী সাধু এসেছিল মেঘ দেখে নাচত ঝড় বৃষ্টিতে খুব আনন্দ ধ্যানের সময় কেউ কাছে গেলে বড় চটে যেত আমি একদিন গিছলুম যাওয়াতে ভারই বিরক্ত সর্বদাই বিচার করত ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা মায়াতে নানা রূপ দেখাচ্ছে তাই ঝাড়ের কলম লয়ে বেড়াত ঝাড়ের কলম দিয়ে দেখলে নানা রং দেখা যায় বস্তু তো কোনো রং নাই তেমনি বস্তু তো ব্রহ্ম বই আর কিছু নাই কিন্তু মায়াতে অহংকারেতে নানা বস্তু দেখাচ্ছে পাছে মায়া হয় আসক্তি হয় তাই কোনো জিনিস একবার বই আর দেখবে না স্নানের সময় পাখি উঠছে দেখে বিচার করত দুজনে বাজছে যেতুম মুসলমানের পুকুর আর জল নিলে না হলধারী আবার ব্যাকরণ জিজ্ঞাসা করলে ব্যাকরণ জানে ব্যঞ্জনবর্ণের কথা হলো তিন দিন এখানে ছিল একদিন পোস্তারধারে সানায়ে শব্দ শুনে বললে যার ব্রহ্মদর্শন হয় তার ওই শব্দ শুনে সমাধি হয়